অষ্টাদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ গিরিশ সশধর পণ্ডিত রবিতে ভক্ত সঙ্গে ঠাকুরের অসুখ সংবাদ কলিকাতার ভক্তেরা জানিতে পারিলেন আল আলজিভে অসুখ হই আছে, সকলে বলিতেছেন রবিবার ১৬ আগস্ট আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ পয়লা ভাদ্র অনেক ভক্ত তাহাকে দর্শন করিতে আসিয়াছেন গিরিশ রাম নিত্যগোপাল মহিমা চক্রবর্তী গুপ্ত পণ্ডিত সশধর তর্কচূড়ামণি প্রভৃতি ঠাকুর পূর্বের ন্যায় আনন্দময় ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ রোগের কথা মাকে বলতে পারি না বলতে লজ্জা হয় গিরিশ, আমার নারায়ণ ভালো করবেন রাম ভালো হয়ে যাবে श्रीरामकृष्ण सहाष्ये हाँ ओ आशीर्वाद कर सकलें हास्य गिरीस नूतन नूतन आसते ठाकुर ताहाँ के बलते तुम्हार अनेक गोलर भीतर थकते क्ज तुम्हें तीन बार एसो यार शधर सहित कथा कहते श्रीरामकृष्ण शशधर प्रति बिल तुम आद्डा शक्तर कथा किचु बोल शशुधर हमी की जानी শ্রীরামকৃষ্ণ সহস্যে বলিলেন একজনকে একটি লোক খুব ভক্তি করে সেই ভক্তকে তামাক সাজার আগুন আনতে বললে তা বললে আমি কি আপনার আগুন আনবার যোগ্য আর আগুন আনলেও না সকলের হাস্য সশুধর আজ্ঞা তিনিই নিমিত্ত কারণ তিনিই উপাদান কারণ তিনিই জীবজগত সৃষ্টি করেছেন আবার তিনিই জীবজগত হয়ে রয়েছেন যেমন মাকর্ষা নিজে জাল তৈয়ার করলে নিমিত্ত কারণ আর সেই জাল নিজের ভিতর থেকে বার করলে উপাদান কারণ শ্রীরামকৃষ্ণ আর আছে যিনি পুরুষ তিনিই প্রকৃতি যিনি ব্রহ্ম তিনিই শক্তি যখন নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় করছেন না তখন তাকে ব্রহ্ম বলি পুরুষ বলি আর যখন ওই কাজ করেন তখন তাকে শক্তি বলি প্রকৃতি বলি কিন্তু যিনি ব্রহ্ম তিনিই শক্তি যিনি পুরুষ তিনিই প্রকৃতি হয়ে রয়েছেন জল স্থির থাকলেও জল আর হেললে দুললেও জল সাপ এঁকে বেঁকে চললেও সাপ আবার চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ ব্রহ্ম কি তা মুখে বলা যায় না মুখ বন্ধ হয়ে যায় নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি এই কথা বলতে বলতে শেষে আর কিছুই বলতে পারে না কেবল বলে হাতি আবার হাতি হাতি বলতে বলতে হা শেষে তাও বলতে পারে না বাহ্য শূন্য এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্ত দাঁড়িয়ে দাঁড়িয়েই সমাধিস্ত ভঙ্গের পর কিয়ৎকাল পরে বলিতেছেন খর অক্ষরের পারে কি আছে মুখে বলা যায় না সকলে চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন যতক্ষণ কিছু ভোগ বাকি থাকে কি কর্ম বাকি থাকে ততক্ষণ সমাধি হয় না শশধরের প্রতিবলিলেন এখন ঈশ্বর তোমায় কর্ম করাচ্ছেন লেকচার দেওয়া ইত্যাদি এখন তোমায় ওইসব করতে হবে কর্মটুকু শেষ হয়ে গেলে আর না গৃহিণী বাড়ির কাজকর্ম সব সেরে নাইতে গেলে ডাকাডাকি করলেও আর ফেরে না